নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বিরাঙ্গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাব্যে মরার চোখে আগুন ছিল এ কথাকে ভাববে কুকুর বিড়াল থাবা হাঁকায় ফসে সাপের ফনা শিং মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার ধলের বন্যায় প্রতিবাদের প্রবল ঝড়ে কাঁপছিল সব অন্যায় এখন সব স্বপ্ন কথা দূরের শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প